আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ রবিআলআন সমিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস পক্ষ থেকে ইসলামী সারিয়ার ইমান বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং আজও তুলে ধরব ইনশাল্লাহ পাশাপাশি এই নির্দেশনাগুলো থেকে এবং এই গাইডেন্স থেকে আমরা কিভাবে উপকার পেতে পারি সে বিষয়গুলো আপনাদের সাথে সময়মতো আমরা শেয়ার করব আলোচনার ফাঁকে ফাঁকে দর্শক আমরা আজকে আলোচনা করব ইমান বিল এর বিষয়টি ইমান বিল অর্থাৎ আসমানীয় গ্রন্থ সমূহের প্রতি ইমান এটি ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রকম এবং এই পয়েন্টটিতে আমাদের বিস্তারিতভাবে জানার বিষয় আছে সংক্ষিপ্তভাবে জানার বিষয় আছে আমরা সেটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ প্রথমেই ইমান বিল কুতুব আই আল কুতুবাউয়া আসমানিক কিতাবের কথা যেহেতু আসছে এবং সেটি আসলে মূলত ওহিরি অংশ অতএবা আমরা ওহি শব্দটি নিয়ে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করবো ওয়াহি মানে হচ্ছে গোপনে দ্রুত জানাও আর আল আমরা ওহি শব্দের অনেকগুলো ব্যবহার পাই আমরা দেখি যে মহান আল্লাহ তালা এখানে মানুষের স্বভাবজাত যে উপলব্ধি তিনি দিয়েছেন যে এলহাম তিনি মানুষকে দিয়েছেন সে অর্থেও কিন্তু তিনি ওহিকে ব্যবহার করেছেন যেমন আল কোরআনে রাবুল আলামিন তিনি আল কাসাস সুরার মধ্যে তিনি বলেছেন ওহাইনা ইলা মায়ের কাছে এই উপলব্ধিটা পাঠালাম যে তাকে দুগ্ধপান করাও। তাকে দুগ্ধপান কর এখানে আসলে মুসা আলাইহামের মা তার কাছে কোনো ওহি ফেরিস্তার মারফত আসেনি সেটি আসলে এসেছে মহান আল্লাহ তালা মানুষের মধ্যে যে স্বভাবজাক এলহাম দিয়েছেন যে উপলব্ধি দিয়েছেন মূলত সে উপলব্ধির কথাই এখানে বোঝানো হচ্ছে তাহলে আল কোরআনে আমরা দেখলাম এই আয়াতটিতে ওহি শব্দটা ব্যবহার হয়েছে কিন্তু আমরা যে অহির পরিভাষাগত অর্থ জানি যে মহান আল্লাহ তালা তার কোনো ফেরেশতার মাধ্যমে তার কোনো নবী কিংবা রাসুলের কাছে যে ওহি পাঠান সেই জেসারা এই সংজ্ঞা এখানে কিন্তু সেটা বোঝানো হয়নি ওহির আরেকটা অর্থ হতে পারে প্রাণীর স্বভাব জাত যে উপলব্ধি কিংবা এলহাম সে অর্থে অলকুরানের মধ্যে আমরা দেখি মধুমক্ষিকার কাছে এই উপলব্ধি পাঠালেন এই ওহি করলেন অর্থাৎ তার স্বভাবজাত একটা উপলব্ধি তৈরি করলেন যে তুমি পাহাড়ে তোমার ঘর গ্রহণ করো পাহাড়ে তুমি তোমার ঘর বানাও মধুমক্ষিকায় পাহাড়ের মধ্যে তার অনেক যে চাক তারা তাদের ঘর তারা দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে নাহাল তথা মধুমক্ষিকা তার কাছে তো আসলে কোন ফেরস্তা মারফুত ওহি আসে না তাহলে এটা হলো ওয়াহি শব্দের আরেকটা ব্যবহার আলকোরণের মধ্যে যেখানে প্রাণীর স্বভাব জাত যেখানে জাকারিয়া সালাম সম্পর্কে বলা হচ্ছে তিনি তার জাতির লোকদের কাছে বের হয়ে আসলেন এবং তাদেরকে ইঙ্গিত করলেন যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বা ঘোষণা করো তাহলে এখানে জাকারি আলাই সালাম নিজে মানুষকে ইঙ্গিতে জানালেন তাহলে জাকারি আলাহ সালাম নিজে তো মানুষের কাছে কোনো উহি পাঠাননি এ হচ্ছে ওহির আরেকটা অর্থ যে সংকেতে মানুষকে কিছু জানানো তিনি যেহেতু কথা বলছিলেন না তিনি ইসারা দিয়ে মানুষকে আল্লাহর তসবি পাঠের জন্য সকাল সন্ধ্যায় যাতে তারা আল্লাহ পাঠ করে সেই নির্দেশ তাকে দিলেন আলকোরণের মধ্যে আমরা দেখি যে মহান আল্লাহ তালা ওহির অর্থ কখনও এভাবেও উপস্থাপন করেছেন যে শয়তান তার আউলিয়া অথবা তার বন্ধুদের কাছে তার সাঙ্গ কাছে তার সমর্থকদের কাছে যা কিছু মন্ত্রণা দেয় যে পরামর্শগুলো দেয় যাতে তারা মোমেনদের সাথে বিশ্বাসীদের সাথে ঝগড়া বিভাগে লিপ্ত হতে পারে সে অর্থেও ব্যবহৃত হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আল কোরণে ও ব্যবহার হয়েছে নিশ্চয় শয়তানরা তাদের আউলিয়া বন্ধুদের কাছে মন্ত্রণা পাঠায় পরামর্শ পাঠায় যাতে সেই আউলিয়ারা সে সাঙ্গ পাঙ্গরা সে বন্ধুরা তোমাদের সাথে বিবাদে লিপ্ত হয় বিতর্কে লিপ্ত হয় তাহলে শায়তান তার বন্ধুদের কাছে যে মন্ত্রণা বা পরামর্শ পাঠায় সেটিও ওই রর্থে ব্যবহৃত হতে আমরা আল কোরআনে দেখলাম সুরাল্লা আমের মধ্যে এবং ওহের আরেকটা দেখি যে তালা যে সকল নির্দেশ পরিপালনের জন্য ফেরিস্তাদেরকে দিয়ে থাকেন এবং এই যে দেয়ার বিষয়টা এটাকেও ওহ হিসাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আল্লাহর এই নির্দেশ ফেরেস্তাদের প্রতি প্রদান করা যা তিনি ফেরেস্তারা যাতে পালন করে সে জন্য দিয়ে থাকেন সেটি ওহির অর্থে ব্যবহৃত হয়েছে যেমন মোহান আল্লাহ তাল্লা সুরান ফলে বারো নম্বর আয়তে বলছেন র প্রতি নির্দেশ দিলেন এখানে নির্দেশ দেওয়ার অর্থে যে আমি তোমাদের সাথে আছি অতএব তোমরা মমিনদেরকে তাহলে ওহির এই পাঁচটা অর্থ পাঁচটা ব্যবহার কিন্তু আমরা পেলাম বিভিন্নভাবে ওহি তাহলে আরবি ভাষায় নানা অর্থে আসে এবং সেই ব্যবহারগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে প্রিয় দর্শক আমরা এর মাধ্যমে জানলাম যে ওহির অনেকগুলো অর্থ আছে তবে স্যার এই পরিভাষায় ওহির অর্থ কী তা আমরা একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেটি হচ্ছে মহান আল্লাহ তালা কোনো এক সারিয়াত অথবা গ্রন্থ অথবা কোনো বাণী তিনি তার কোনো নবীর কাছে অথবা রাসুলের কাছে কোন মাধ্যমে যেমন ফেরেশতার মাধ্যমে জিব্বাসালের মাধ্যমে অথবা কোন মাধ্যম ছাড়া যখন পাঠান সেটি হচ্ছে ওহি তাহলে এখানে কয়েকটি জিনিস ওহি প্রেরণ করেন কে সেরা পরিভাষায় মহান আল্লাহ তালা এই ওহিটা অবশ্যই শুধু আল্লাহর কাছ থেকে আসতে হবে অন্য কারো কাছ থেকে আসলে সেটাকে সেরা পরিভাষায় ওহি বলা হবে না এই ওহিটা আসতে পারে কোনো মাধ্যমে যেমন জিব্রুল ফেরিস্তা আলহিসাল্লাম অথবা অন্য কোনো মাধ্যম ছাড়াই অর্থাৎ কোনো মাধ্যমে বা মাধ্যম ছাড় কি আসবে সেটি আসবে হয় শেরিয়াহ কিছু সেরা বিধান তৌহিদের কিছু বিধান আকিদা এই বাদাব কিংবা আমাল আল্লাহের সাথে সংশ্লিষ্ট কিছু বিধান অথবা কোন গ্রন্থ মহান আল্লাহ পক্ষ থেকে যেমন কিছু সাহিফা এসেছে কিছু গ্রন্থ এসেছে তওরা তিনজুল ইত্যাদি এই গ্রন্থগুলো আসতে পারে আসমানি কিতাব আসমানি সাহিফা কার উপর আসবে কোনো নবী অথবা রাসুলের উপর তাহলে কোনো নবী বা রাসুলের উপর আল্লাহ তালা কোনো মাধ্যম অথবা মাধ্যম ছাড়া যে শারিয়াত অথবা গ্রন্থ একসাথে বা আলাদা আলাদা নাজেল করেন বিভিন্ন সময়ে সেটি হচ্ছে ওয়াহি তাহলে আমরা অহির সংজ্ঞাটা এখানে পেয়ে গেলাম প্রিয় দর্শক এখন ইমান বিল কুতুব যে কথাটি আমরা বলছিলাম যে এই কিতাবগুলো মূলত আসলে অহিরই অংশ বরং এই কিতাবগুলো ওহি অতএব ইমান বিল কুতুবের মধ্যে অহির প্রতি বিশ্বাস স্থাপন এটি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কারণ এই ওয়াহির সাথে অহির মেসেজকে গ্রহণ করার সাথে মানুষের জীবনের মানবতার অনেক কল্যাণ কিন্তু জড়িত অতএব ইমানের রোকনটি এটা শুধুমাত্র একটা ধর্মীয় বিষয় নয় প্রিয়দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মহান আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মধ্যে তিনি বিধান দিতে চেয়েছেন সে বিধানটা তিনি ওহি আকারে পাঠালেন কোন নবী কিংবা রাসুলের মাধ্যমে অতএব এই বিশ্বাসটা থাকলেই তখন ওহিকে অ্যাকসেপ্ট করার একটা মাদ্দা তৈরি হয় একটা যোগ্যতা তৈরি হয় এবং তার ফলে পরবর্তী যে ওহি থেকে আমরা যে বিধানগুলো নিচ্ছি পরিপালন করছি পরবর্তীতে সেই বিষয়গুলো আমাদের সামনে এসে দাঁড়ায় এবং এভাবে ওহি থেকে কন্টিনিউয়াসলি কিভাবে মানব জাতি উপকৃত হতে পারে সে বিষয়গুলো এসে যায় এখানে তাহলে আমরা এখন আরেকটু আলো করতে হবে যেহেতু এসেছে আল ইমান বিল কুতুব যেহেতু কুতুব কথাটাই কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে ইমানের যে রকুন গুলোর বর্ণনা করলুন আখ তাহলে এখানে কুতুবের কথা এসেছে এবং যেটা হাদিসের মধ্যে এসেছে আন্তলা রাসুলসল্লামানের সঙ্গে বলছিলেন যখন জিব্রিল তাকে প্রশ্ন করল ইমানটা কি তিনি বলছেন আখর ও সার্বিক এখানে তিন নাম্বার রোকন হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়ুতুবিহি কুতুব শব্দটি হচ্ছে ফ্লোরাল বা বহুবচন এর এক বছর হচ্ছে কিতাব কিতাব আমরা বাংলায় বলি গ্রন্থ বুক কিতাবের আরবিতে মূল অর্থ হচ্ছে মাকতুব লিখিত লিপিবদ্ধ যেহেতু কিতাব বা গ্রন্থ সাধারণত লিপিবদ্ধ থাকে সেখানে বর্ণমালার মধ্য দিয়ে যে কোনো একটা ভাষা লিখিত আকারে যে ম্যাসেজগুলো আল্লাহতালা দিতে চাচ্ছিলেন সেগুলো লেখা থাকে এই জন্য এটাকে বলা হয় কিতাব তাহলে কিতাব বা কুতুব মানে হচ্ছে এখানে গ্রন্থ সুরা নসার একশো তিপ্পান্ন নম্বর আমরা দেখি মহান আল্লাহ তালা কাফিরদের সেই প্রশ্ন তুলে ধরেছেন আহলে কিতাবদের পক্ষ থেকে যে প্রশ্ন রাসুলসাল্লা সাল্লামের কাছে করা হয়েছিল তিনি সে প্রশ্ন তুলে ধরেছেন আহলুল কিতাবাজ আলাইহিম খিতাবসামা আহলে কিতাবের লোকেরা তোমাকে প্রশ্ন করে তোমার কাছে চায় যাচনা করে যে তুমি তাদের উপর আসমান থেকে একটা কিতাব নাজিল করে দেখাবে নাজিল করে নিয়ে আসবে তাহলে এখানে আহলুল কিতাব কিতাব শব্দটা এসছে আবার আরেকটা কিতাব তারা চায় সে থাকবেন বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী চল্লিশ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায়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 আমরা এবারে আলোচনা করব ইমান বিলকুতুব বা আল্লাহ নাজিলকৃত গ্রন্থাবলীর প্রতি ইমানের বিষয়টা কোরআনে কিভাবে এসছে আমরা দুটো আয়াত আপনাদের সামনে পেশ করবো প্রথম আয়াতটি হচ্ছে সোরা একশো ছত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন লোকেরা তোমরা আনো আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি এবং সেই গ্রন্থের প্রতি যা তিনি তার রাসুলের উপর তথা মোহাম্মদ সাল্লা উপর করেছেন এবং সেই কিতাবের উপর যা তিনি নাজেল করেছেন ইতপূর্বে অর্থাৎ মোহাম্মদ সাল্লামের আগে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিতাব তথা গ্রন্থ আল কিতাব আল কোরআনের প্রতি ইমান নির্দেশ এখানে ইমানদারদেরকে দেওয়া হচ্ছে এ হচ্ছে প্রথম আয়াত سورة النسر مده سورة البقرة ركشتات النمور يقول الله تعالى ليس البر أن تولو أجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب النبيين تما در جهراء كتمر قرش جب دي كيكين با پوربود دي كفراب اي تيبون نرمولك اجناع كن نطفد سي شئ بك تي كتر برزد جو যে ইমান আনবে আল্লার প্রতি আখিরাত দিবসের প্রতি ফেরেসাদের প্রতি এবং আল্লাহর গ্রন্থের প্রতি আর নবীদের প্রতি তাহলে এখানেও আমরা দেখলাম যে আমাদের অনেক রকমের সাথে কিতাবের কথা এখানে মহান আল্লাহ তালা উল্লেখ করেছেন প্রিয় দর্শক দর্শক মহান আল্লাহ তালা তো অনেক কিতাব নাজল করেছেন অনেক গ্রন্থ নাজল করেছেন অনেক ওহি নাজল করেছেন নবীদের উপর এই অহিগুলোর মধ্যে স্পষ্ট কিতাবের নাম আল্লাহ তালা কিছু উল্লেখ করেছেন আলকোর আনে এবং অনেক কিছু তিনি উল্লেখ করেননি যেহেতু নবীদের সব ঘটনাই মহান আল্লাহ তালা আমাদের প্রিয় নবীর সাহ্লামের উপর বিধৃত করেননি বর্ণনা করেননি ফলে তাদের সব কিতাবের নামও আসেনি যে কিতাবগুলোর নাম আমাদের কাছে এসছে যেমন আত্মরাতঞ্জিল জবর আলকর আন সোহাফে মৌসা সোহাফেব্রাহিম ইত্যাদি এগুলোর প্রতি কিন্তু আমাদের ইমান আনতে হবে এবং এটাই মূলত কোরআনের মূল বক্তব্য যে যত কিতাব নাজেল হয়েছে সবগুলো কিতাবের উপর আমাদের ইমান আনতে হবে কিভাবে আনব আমরা সে আলোচনাটা ইনশাল্লাহ করব প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এই কিতাবগুলো যেহেতু আল্লাহ তালা নাজেল করেছেন এটা একটা ঐতিহাসিক সত্য এটা একটা হক এটা ট্রুথ অতএব আজকে যদি কোনো মুসলিম বলে যে না আমি কোরআন নেশ্বাসী অন্য গ্রন্থ আমি মানি না এই মানি না এভাবে আসলে বলা যাবে না তাকে বলতে হবে এভাবে যে আল্লাহ যত গ্রন্থ নাজিল করেছেন সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে এই দৃষ্টিভঙ্গিতে যে আল্লাহ তালাই সেগুলো নাজিল করেছেন তাওরাত নাজিল করেছেন কে মহান আল্লাহ তালা ইনজিল নাজিল করেছেন কে মহান আল্লাহ তালা জাবুর কে নাজিল করেছেন মহান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মহান আল্লাহ সোহে ইব্রাহিম ও সোহেফে মৌসা মহান আল্লাহ এইভাবে সকল নবীদের উপর মোহান আল্লাহ তালাহী নাজিল করেছেন এটা হচ্ছে আমাদের মূল কথা কিন্তু এই মুহূর্তে আমরা কোনটাকে মানব বিষয়টা তো ভিন্ন আলোচনা এটা হচ্ছে ইমানের বিষয় এজমালি ইমান যে সকল গ্রন্থ যেহেতু আল কোরআনে ওহির মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই নবীদের উপরে এই গ্রন্থগুলো নাজেল হয়েছে অর্থাৎ এই যে একটা তথ্য এই যে একটা জ্ঞান এই যে একটা অ্যাল এটাকে অ্যাকসেপ্ট করার কথা বলা হচ্ছে এটাকে সর্বান্তকরণ অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে ইমানবেল কুতুবের মূল কথা এখন আসুন দেখা যাক আমরা একটু পয়েন্ট ভিত্তি আলোচনা করি যে কিভাবে আমরা এই সকল নবীদের উপর যে কিতাবগুলো নাজেল হয়েছিল সে কিতাবগুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি এক নম্বর পয়েন্ট হচ্ছে যে যেহায় কুতুব যেটা আমরা একটু আগে আলোচনা করলাম অর্থাৎ এগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজলকৃত গ্রন্থ সে বিষয়ের প্রতি আমাদের সূর্য বিশ্বাস ইয়িন এবং শক্তিশালী ইমান থাকা এবং ইমান পোষণ করা সুরা আলে এমরানের মধ্যে মহান আল্লাহ তালা দুই এবং তিন নম্বর আয়তে বলছেন নজ্জালা আলাইকাল কাল কিতায় বিল হাকি মুসদ্দেকাল্লিমা বাইন যে তিনি তোমার উপর সত্য সহকারে কিতাবকে নাজল করেছেন এর পূর্বের যে কিতাবগুলোকে সেগুলোকে সত্য প্রতিপন্ন করে ও আনজেল তৌরাত মিন কবলু হুদলিন তিনি তওরাত এবং ইনজিল এত পূর্বেও নাজল করেছেন এবং নাজল করেছেন মানুষের হৃদায়তের জন্য আর তিনি আল ফোরকানও নাজল করেছেন তাহলে এই আয়াতের মধ্যে মোটামুটিভাবে আল্লাহতালা প্রধান কিতাবগুলো নাজিল করার কথা এখানে উল্লেখ করে দিয়েছেন যদিও যাবুর কিতাবের বর্ণনা এখানে আসেনি সেটি অন্য আরেকটি আয়াতের আয়তাই না দাউদ আ জাবুরা আমি দাউদকে জাবুর গ্রন্থ প্রদান করেছি তাহলে এই যে মহান আল্লাহ তালার কালামের মধ্যেই আমরা যে তথ্যটা পেলাম এর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করাটাই হচ্ছে আসলে কিতাবের প্রতি ইমান আনা তাহলে ইমান আনার প্রথম পয়েন্টই হচ্ছে এগুলো যে আল্লাহ নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা দর্শক সুরা আলমায়েদার ৪৪, ছিচল্লিশ সাতচল্লিশ আয়াতগুলোতে কিন্তু আল্লাহ তালায় কিতাব নাজিলের বিষয়গুলো বারবার আমাদের সামনে তুলে ধরেছেন যেমন আল কোরআনের সুরা আলমায়েদার ৪০ নম্বর তিনি আয়াতে তিনি বলছেন ইন্না নিশ্চয়ই নাজিল করেছি আত্ম ওরাত তার মধ্যে রয়েছে হিদায়ত এবং তার মধ্যে রয়েছে আলো পথ নির্দেশ এবং আছে আলো সোরা চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন প্রদান করে তার মধ্যে রয়েছে আলো এবং হেদায়ত এবং পরবর্তী আয়তে আল্লাহ তালা উল্লেখ করছেন বিমা আনজল আল্লাহ আল্লাহ এঞ্জিলের মধ্যে যা নাজেল করেছেন তা দিয়ে আহলুল ইনজিল অর্থাৎ এঞ্জিল কিতাবের অনুসারীরা এঞ্জিল কিতাবের ধারক বাহকরা ইসা আলাামের যে উম্মত তারা যেন তা দিয়ে ফয়সালা করে আর সর্বশেষ আল কোরআন সম্পর্কে তো অসংখ্য আয়াত নাজিল হয়েছে ইন্দি লা কাদার ইত্যাদি আরও অনেক আল কোরআন সম্পর্কে আল্লাহ তালা একদম শুরু থেকে আরম্ভ করে কোরআনের শেষ পর্যন্ত বহু আয়াতে বক্তব্য যেহেতু দিয়েছেন অতএব আমরা সেগুলোকে বারবার রিপিট করবো না যেহেতু আলোচনার ফাঁকে ফাঁকে আরও এসে পড়বে তাহলে আমাদের মূল পয়েন্টে কথা আমরা আবার স্মরণ করে দিচ্ছি সেটি হচ্ছে এগুলো আল্লাহর কাছ থেকে নাজিল করা কিতাব যেগুলো আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছিলেন এই বিশ্বাসটা থাকতে হবে আল্লাহ তালা একটা গ্রন্থ দিয়েছেন মন্ত্রের মতো মানুষ পড়বে এই জন্য নয় মিনকবল হুদালিন্নহে হুদুর এই যে আয়ত্তের অংশগুলো থেকে আমরা মেসেজ পেয়ে গেলাম যে এই গ্রন্থগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ এ থেকে উপকৃত হবে মানুষ এর হৃদায়তটা গ্রহণ করবে মানুষ তাদের অজ্ঞানতার অন্ধকার ছেড়ে আলোকিত হবে এ ছিল আল্লাহ তাল্লার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য তিনি প্রত্যেক যুগে যুগে সেই সময়ে নাজিলকৃত গ্রন্থ দিয়ে তিনি পূর্ণ করেছেন এবং সর্বশেষ তিনি আল কোরআন নাজিল করে সেই উদ্দেশ্যটাকে ষোলোকলায় পূর্ণ করেছেন দর্শক আমরা এখানে দ্বিতীয় পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে প্রত্যেকটি গ্রন্থই কিন্তু মানুষকে হৃদায়তের পথে ডেকেছে আল কোরআনের ব্যাপারে আমরা দেখি সোরা আল বাখরার মধ্যে মোহান আল্লাহ তালা বলছেন শাহরুল আল্লাহ কোরআন হুদাল্লিনাস ওবাই হুদা উল ফোরকাত রমাদান মাস যাতে কোরআন নাজেল হয়েছে হুদাল্লিনাস মানুষের হৃদায়তের জন্য হুদাল্লিন্ন ওবাইনাতে মিনাল হুদা এবং হেদায়তের স্পষ্ট প্রমাণস্বরূপ হুদাল্লিন্ন ওবাই ইনাতে মিনাল হুদা ওল ফোর এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী রূপে অর্থাৎ কোরআন নাজিলের তাহলে এটা হচ্ছে মেইন উদ্দেশ্য এটা ছিল মেইন মিশন আর একটু আগে আমরা তা মধ্যে যে হিদায় নোর ছিল সেই কথাগুলো আমরা বলেছি এখানে বলা ভালো প্রিয় দর্শক যদিও পয়েন্টের সামনে আসছে যে আসলে গ্রন্থ যেটা যে যুগে নাজিল হয়েছে তার কার্যকারিতা সেই যুগের মধ্যে সীমাবদ্ধ পরবর্তী গ্রন্থ যখন নাজেল হলো তখন আগের গ্রন্থের কার্যকারিতা শেষ এভাবে আল কোরআন হচ্ছে শেষ গ্রন্থ যেটা আমাদের ইমান বিল কুতুব পয়েন্ট যে হচ্ছে শেষ গ্রন্থ যেটি আল্লাহ আল্লাহাল নাজল করেছেন হুদাল্লিন মানুষের হেদায়তের জন্য হেদায়ের সুস্পষ্ট প্রমাণ রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে অতএব এই যে কোরআনের যে ম্যাসেজ এই ম্যাসেজ পূর্ববর্তী সকল ম্যাসেজকে রহিত করে দিয়েছে অতএব এটা হচ্ছে লাস্ট ম্যাসেজ যেটা ইফেক্টিভ আছে যার কার্যকারিতা কেমন পর্যন্ত থাকবে আর পূর্বের সব গ্রন্থগুলোর কার্যকারিতা কিন্তু শেষ হয়ে গিয়েছে অতএব ইমাম বিল কুতুবের এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দর্শক এ বিষয়ে আমরা আরও আলোচনা করব আশা করছি আপনারা সে আলোচনায় আমাদের সাথে সঠিক হবেন শোনার মাধ্যমে দেখার মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মত আলোচনা এখানে শেষ করছি 하자 ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিনা মুহাম্মদ ওয়া والسلام عليكم ورحمه الله وبركاته <تصفيق>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 gb52 বিভ টু এল ও আইডি থ্রি জিরো পাউন্ড নাম্বার জিরো ডবল ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট মানবতার সমাধান